গত সপ্তাহে তার আগে বেশ কিছু প্রশ্ন এসছে যে প্রশ্নটি এখন প্রথম আলোচনা করব সেটা বাংলাদেশ থেকে এসছে আমেরিকা থেকে এসছে কয়েক জায়গা থেকে এসছে আর বহুবার এসছে এই কয়েকদের মধ্যে এসছে এই প্রশ্নের উত্তর আর তারপরে আরেকটি প্রশ্ন এসছে সবগুলি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে যে পেপসি কোকাকোলা সেভেন আফ এই ধরনের যে সব হ্যাঁ কি বলছে তাই না জি হ্যাঁ এগুলি পান করার হুকুম কি জায়েজ না জায়গ না হারাম বলছে এটাকে জি হ্যাঁ এই সম্পর্কে শোনেন মনে রাখবেন যে কোনো হারাম জিনিসকে যদি হালাল করে দেন আল্লাহ হারাম করেছেন হারাম করেছেন মানুষকে হারাম খাওয়াই দিলেন তাই না আল্লাহ হারাম করেছেন আর আপনার ফতুয়ার কারণে কি হয়ে গেল মানুষরা হালাল মনে করতে লাগলো তাহলে হারাম জিনিস খাওয়াই দিলেন না দিলেন না যেমন ডিস্টিনি কে একশে নির্মলবীরা हलाल कर दी अथच हराम जुआईट बुझा लोकमेंट ना गुम्हरा बंद जमी रखार खजना तीन पैसा दी हाल दी सूद के हालाल करलो करलो ना चरम अपराध जत गुरी लोक हराम किप्त हो सब गोझाद उठाते बुझा गया একই সমান কিন্তু অপরাধ এরবি বিপরীতটা হারামকে হারাল করলে যে অপরাধ মুফতি সাহেব করে ফতোয়া দেনা ঠিক তেমনই আল্লাহ মানুষ যেন হালাল করেছেন যদি অপরাধটা আমাদের জনগণকে হালকা মনে হয়েছে অসুবিধা কি একটা হালাল ছিল না ও হারাম করে আমি খেলামই না খাবেন না আলাদা কথা পান করবেন না আলাদা কথা কিন্তু আল্লাহ যেটাকে হালাল করেছেন হারাম বলে আপনি মনে করবেন কেন কেন হারাম করবেন এই তো অধিকার আপনার কে দিল আপনি সারা দুনিয়ার কিছুই খাই না আমি এসব কিছুই খাই আমি শুধু সবজি খাই আমি কিন্তু অসুবিধা আছে ফরোজের মাছ অনেকে খান না অসুবিধা আছে নাকি জীবনে ফ্রোজেন মাছ খাই না তো হারাম মনে করি না কিন্তু সারা জীবন খাই না অসুবিধা কি সামুদ্রিক মাছ স্বাদ লাগানো আমি জীবনেও খাই না অসুবিধা আছে হারাম বলি না যেমন হালাল আর আপনার হারাম করার কারণে লোকেরা এই হালাল তাইবাদ থেকে বিরত হয়ে গেল এটাও ঐরকম কাবিরা গুনার অপরাধ এই জন্য নবী মোহাম্মদ রসুল্লাহাম নিজের ওপর মধুকে হারাম করেছিলেন সেই বুখারিতে মুসলিম হাদিসা আছে। তেন স্ত্রীদের কাছে আর এক স্ত্রী ছিল মধু খাওয়াইতেন অন্যান্য সুল্লাহাম যখনই আসবেন আমরা সবাই মিলে বলবো যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন মানে মাগাফির এমন একটা গাছ যেই গাছের রস বা কিছু খেলে গন্ধ হয় শরীরে হ্যাঁ মুখে গন্ধ তাই যদি হয় তো আমার সাথে জিবরাইল কথা বলে আমার মুখে গন্ধ হবে এটা তো মানে যাবে না সুতরাং আমি নিজের ওপর মধুকে দিলাম আরাম করে খাবো না মধু হ্যাঁ লালকে কি করে দিলেন নিজের হারাম করে দিলেন আল্লাহ নবী আপনাকে কি করে ছাড়বেন মুফতি সাহেব করেছেন ওটাকে হারাম কেন মনে হচ্ছে মধু কাবো না তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছো হারাম করে দিলে স্ত্রী খুশি হয়ে যাবে সেই জন্য সতীনরা হ্যাঁ আর যাই না সুরাই অনুসর আয় নম্বর উনষাট শোনেন মহান আল্লাহ বলছেন দলিলবিহীন কেউ যদি হালাল হারাম বলি অপরাধ চরম অপরাধ করলো কোল আর বা সৃষ্টি করেছে ফাজ মেনু হারামান তার মধ্যে খেয়াল খুশি কিছুকে হালাল বললে আর হারাম বললে হারাম এটা হালাল এটা জায়জ এটা না যায় না জেনে যদি বলো এটা ভালো কাজ করলেন অন্যায় করলেন করছো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো সুরে আয় আল্লাহের সাদ করছেন কুল মান হার তাল্লাহ আল্লাহ পাকির যে পৃথিবীতে শোভনীয় বস্তু রয়েছে সুসজ্জিত বস্তু রয়েছে ভোগের সামগ্রী রয়েছে সেগুলিকে কে হারাম করে যা তার বান্দাদের জন্য আল্লাপ করে রিজ আর পবিত্র রিজিক কে কে হারাম করে কলহ আলিল হায়াতের দুনিয়া মোহাম্মিনদের জন্য দুনিয়ার তৈব পাক বস্তুগুলি অবশ্যই মোহাম্মিনের জন্য আলাল খাও ব্যবহার করো আখেরাতে কাফের খাবে না অসৎ পাপি খাবে না খাওয়ালে সাথে কেয়ামতের দিনে শুধু মমিনের জন্য খাস মদ কাকে বলে মদ বা মাদক দ্রব্য কাকে বলে এটা জানতে হবে কারণ যারা ফতুয়া দিয়েছে কোকা কোলা সেভেরা ফার্ম তারা বলছে এমন একটা যুগ আসবে হ্যাঁ মদ অন্য নাম দিয়ে খাবেশয়াল্লাম মদের সঙ্গে বলেছেন জি খাম খামর কাকে বলে আব্দুল্লাহ তিনি বলছেন যে আমি আমার পিতা উমার রাজিয়া তাল্লাহ থেকে শুনেছি রসুলের উপর আম্মা বাদু আল্লাহ পাকে প্রশংসা এবং সালাতামের পরে আঙ্গুর দিয়ে ওয়া তামার খেজুর দিয়ে ওয়াল আসাল মধু দিয়ে ওয়াল হিনটা গম ওয়া জব দিয়ে এগুলো দিয়ে তৈরি হইতো কিন্তু সোনো যা কিছু দিয়ে তৈরি হোক আজকাল একসেন লোকেরা পচা সড়াব হ্যাঁ বাসি ভাত দিয়ে তৈরি করে মাটিতে পুতে রেখে তৈরি করে জেলের ভিতরে মদ তৈরি করেছে পচা ভাত মাটি তলে রেখে মানুষ নেমেছে ওখানে মাঝে মধ্যে যেহেতু আলোচনা করতে যায় হ্যাঁ মাটির তলায় পুঁতে রেখেছে কোনো কিছুতে দিয়ে কয়েকদিন পচিয়ে রেখে তারা বের করছে মদ জেলের মধ্যে মদ খাচ্ছে বাইরে মদ খেয়ে ধরা খেয়েছে জেলের ভিতরে মদ দেখে মদ কাকে বলে যা কিছু দিয়ে তৈরি হোক না কেন খামর আকলা মদ হচ্ছে যা মানুষের বিবেককে আকলকে ঢেকে নেই আচ্ছাদিত করে আকল বুঝছি আমি বোধ শক্তি আছে এই বোধ শক্তিকে একেবারে শেষ করে দেয় এমন যে কোনো কিছু হোক না কেন আর যা কিছু দিয়ে তৈরি হোক না কেন ওর নাম হচ্ছে কি খামর মদ তাহলে মাদক দ্রব্য মানে যাতে মানুষের বিবেককে শেষ করে ফেলে এটা হচ্ছে মদের এখন কোকা বেশি খেলে সংের বিবেশ পায় বোধ শক্তি শেষ হয়ে যায় এমনটা হয় কি না। বেশি পরিমাণ খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ভাত বেশি করে খেলে ক্ষতি করতে পারে চা বেশি করে খান বেশি করে বেশি ক্ষতি করবে করবে না চিনি খান্ত কম ক্ষতি কোনটাতে বেশি ক্ষতি রয়েছে তাহলে মদের সঙ্গে এখন জানলেন এখন ওই হাদিসটি যে হাদিস পেশ করে আপনাদের জন্য এক শ্রেণীর মুফতি সাহেবরা দিয়েছে একবারে পেপসিয়ার হারাম করে আবু মালিক আশার আল্লাহ বর্ণিত তিনি আমার উম্মতের কিছু লোকেরা কি করবে মদ পান করবে করছে বহু নেতা অধিকাংশ নেতারা মদ পান করছে অধিকাংশ পয়সাওয়ালারা মদ পান করছে একজন শিক্ষিত লোক বলছে যে এমন একটা দাওয়াম যেখানে মন্ত্রী মিনিস্টার বড় বড় একজন প্রফেসর বলছেন আমাকে নামাজি মানুষ মদ খাবে আমার লোকেরা ইসামে কিন্তু তার নাম মদ না বলে অন্য কিছু আকর্ষণীয় নাম বলবে হ্যাঁ সেটাকে যেমন আরো মদ যে লিখা থাকে কি রে ভাই তো সংগ্রাম তারপরে জানলাম যেভাবে জানলাম হ্যাঁ বুঝা গেছে না কথা হচ্ছে যে এইরকম মেলা নাম দিয়ে ধোকা দেবে নাম দেখি করবে ধোকা দিবে। আজকাল বলা। অপরাধ যারা লাইসেন্স দিচ্ছে তাদের কাছে কি বলতে হবে অন্য নাম দিয়ে বা হালকা করবে সুদ কে ইন্টারেস্ট বলবে ইন্টারেস্ট মজা হ্যাঁ ইন্টারেস্ট বলবে সেটাকে বেনিফিট বলবে বোনাস বলবে আরো কিছু বলতে পারে এরকম বুঝা গেছে না প্রফিট দিলাম আপনাকে হ্যাঁ এইরকম বলবে হইতে পারে হারাম করার জন্য বিভিন্ন নাকি বলেছিল সাজারাতুল খুলদ খেলে চিরকাল থাকবে এটা স্থায়ী থাকার গাছ জান্নাতে স্থায়ী থাকলে এই গাছের ফল খেতে হয় বলেছিল সাজিয়ে বলেছিল এটা তো প্রাচীন ইতিহাস मदे पेपी चाहसे बक्ता साहेब मुफ्ती थकते चाहसे एकजन कल যে এটাই হচ্ছে সেই মত তো এটা কেমন করে জানলেন এটা তো আপনার অনুমান এটা হচ্ছে আর ধারণা ভিত্তিক কথা পড়ে দেখেন কোরআন ধারণা আর অনুমান নিন্দা করা হয়েছে ধারণার ভিত্তিতে কথা বলা অনুমান ভিত্তিক কথা বলা আইডিয়া করে কথা বলা হ্যাঁ রকম কথা বলাকে কে নিন্দা করা হয়েছে ভালো করে মনে রাখবেন দেখেন আপনি যদি কিছু পছন্দ না করেন তাহলে আপনি নিজে খাই যেমন আমি কোকা কয়েক বছর থেকে আমার ছেলে মেয়েরা মাঝে মধ্যে যখন ওই গুরুপাক খাবার হয় তখন বলছে সেভেন আপ খাবো সেভেন আপ বলি সেভেন আপ পাঁচ লাগে যাও সাত রিয়ালের লাভার নিয়ে আস উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করি শরীর তোমাদের ভালো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি হারামন হা সান্ডা কি হারাম তখন কি বলেছিলেন লাস্তু আকলু লাস্তু হারিম আমি খাবো না আর হারাম ও বলবো না তো ভাই আপনি পেপসি খেন না সেই খেয়ে নেই সব হ্যাঁ শুধু ভাত রুটি তরকারি এগুলো খান ও সব কিছু খেয়ে কথা শরীর স্বাস্থ্যের জন্য কোরবানির ক্ষেত্রে বেশ কিছু আহ ত্রুটিযুক্ত যে সব পশুতে ত্রুটি আছে সেসব দিয়ে কোরবানি দিতে নিষেধ করলেন রাসোরম তখন কিন্তু শিং যদি ভাঙা থাকে এটা নেই বা দাঁত যদি ভাঙা থাকে আমি কিন্তু দাঁতে যদি কোন রকমের টুটি থাকে গরুর অথবা উঁটের অথবা ছাগলের হাসির তাহলে সেটা আমি ঘৃণা করি ওইটা আমি কোরবানি দিতে চাই না আমি মকরু মনে করি সেটাকে মকরু মনে করি অথবা শিং একটু ভেঙে আছে দিও না কিন্তু আল আহাদ অন্য কারোর সেটাকে হারাম করিও না আরে তুমি খাবে না সেজন্য সারাদা মুসলিম হারাম করে দেবে আর এই কথা বলি যদি সৌদি আরবে খাচ্ছে সব হারাম থাকতো তাহলে এখানে সৌদি আরবে বড় বড় অলামাদের যে ফতোয়ারে পেপসি কোকা কোলা সম্পর্কে সেগুলি নকল করতাম সংক্ষেপে শুধু বলি সেখানে বাদ রাহেমহ্লা এবং তার সাথে হাইয়াতে পারে বড় বড় যে তিনজনের নাম এখানে আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিদেশ থেকে সৌদি আরব বাইরে থেকে যে আমদানিকৃত ঘি পাওয়া যায় এবং পেপসি পাওয়া যায় পেপসির নাম দিয়ে আছে মা এখতাস বিশামনে বলছেন যে যা শোনা যাচ্ছে অনেকের কাছে ফাকার কাসির ফাঁকের কাছে আসিয়া মোহরমা এবং নাকি কিছু হারাম জিনিসের সংমিশন করা হয় যেমন আর শুকুর হারাম যদি সত্যি হাজার শুকুর হারাম তো এইসব সংসার সৃষ্টি করছে সৌদি আরবের মার্কেটে বিক্রি হচ্ছে একটা মুসলিম দেশে যেখানে ইসলামের বাস্তবায়ন আছে আর এখানকার ব্যবসা বাণিজ্য কর্তৃপক্ষ সেখানে শরিয়া বোর্ড আছে কিচ্ছু খবর রাখে না এই সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন জবাবে বলেছিলেন তারা আম্মা মা মা এই বাইরে থেকে আমদানিকৃত অথবা পেপসি সম্পর্কে এমন কোন দলিল পাই না বা এমন কোন কারণ পাই না যেটা হারাম হওয়ার দাবি করে যদি হারাম প্রমাণ করা যেতে পারে আসলা আসিয়া আল হিল্ল সমস্ত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন আসল হারাম না আসল হালাল জমিনে যা কিছু আছে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি হালালের সংখ্যা আছে এভাবে হারামগুলিকে গনিয়ে দিয়েছেন হারামগুলিকে গণিয়ে দেওয়া হয়েছে খেলা খেলা খুব মাহিলার্জে যেমন পৃথিবীতে যাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে একমাত্র খাবায় নোংরা যেগুলি হারাম গনিয়ে দেওয়া হয়েছে ওর কিছু লক্ষণ বলে দেওয়া হয়েছে অথবা নাম বলে দেওয়া হয়েছে ওগুলো শুধু হারাম এবং তার সাথী অলামা কিরমগন তোমার অন্তরে যদি সংশয় হয় সন্দেহ হয় ফালিয়া দা আহু ছেড়ে দাও এলামা আলাই যাতে সন্দেহ নাই সেগুলি খাও যাতে সন্দেহ নাই সেগুলি ব্যবহার করো বা খাও জি শেখ আব্দুল তম হল্লা ফুয়াল তিনশো এছাড়া ফতুয়া শাবাক ইসলামিয়াতে এই ফতুয়া রয়েছে তাতে যখন জিজ্ঞাসা করা হয় পেপসি কোকা কোলাগুলি সম্পর্কে সেবেন আপ সম্পর্কে বলেন যে ফাল ফিল আয়ানে আল এবার যেসব জিনিস আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে এগুলিতে আসল হচ্ছে হালাল যতক্ষণ পর হারামের কোন প্রমাণ পাচ্ছেন না শেখ হুল তাইমা রহমতুল্লাহ আলাই উক্তি নকল করেছেন ফাতোয়া কুবরাতে রয়েছে হারাম কোন পশু যেই পশুর কি আছে হিংসুর দাঁত ওই যে খাড়া খাড়া দাঁত যেমন কুকুর আছে বাঘের আছে হ্যাঁ আছে এটা বাকি যে কোনো পশু হালাল পাখির ক্ষেত্রে আর নখ দিয়ে তারপরে বাঘি সব পাখি হালাল দেখেন হালাল পাখি অনেক হারাম পাখি অল্প আল্লাহ রব আলম স্পষ্ট করে দিয়েছেন সুর আহ নামের আজ নম্বর একশো উনিশ রয়েছে তোমাদের জন্য আল্লাহাক বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে হারামকে অস্পষ্ট আল্লাহ রেখে দেননি আল্লাহর আর জনগণের জন্য যদি কিছু অস্পষ্ট থাকে সেগুলি আলেম আল্লা যারা কোরআন সন্ন্যার গভীর জ্ঞান রাখে তারা অবশ্যই সে সম্পর্কে এলম রাখে এই বিষয়টা শেষ করে দ্বিতীয় ফটো আলোচনা করি